উরি কল্লা আমরা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে ইনশাল্লাহ শুরু করব আমরা এই পর্যায়ে পড়তেছিলাম যে ইমান সম্বন্ধে আমাদের আকিদা কি হবে বা ইমান সম্বন্ধে আমাদের ইমান কি হবে বা ইমান সম্বন্ধে আমাদের জ্ঞাতব্য কি হবে এখানে এটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা বললাম যেমন গতদিন যে ইমান কাকে বলে এইটা নিয়েই মুসলিম উম্মার ভিতরে বিরাট বিভক্তি আছে এবং একদল মানুষ বিপদগামী হয়ে গেছে এবং তারা তাদেরকে আলোসনুল জামার অংশ মনে করা হয় না আমি যেমন উদাহরণস্বরূপ বললাম মুরজিয়াদের কথা বললাম এইভাবে দেখবেন যে ইমান নিয়ে আমরা যত ডিসকাস করতে যাব ইমানকে কেন্দ্র করেই দেখবেন যে অনেক বিভক্তি আছে এবং সেই বিভক্তির ভিতরে অনেক মানুষ হয়তো প্রায় ইসলাম থেকে বের হয়ে গেছে বা একদম ডেভিয়েন্ট হয়ে গেছে যেমন কোনটাকে আমরা বলবো যে কতটুকু কতটুকু গেলে বা কতটুকু কি করলে বা কোন অবস্থাতে আমরা বলবো যে এই মানুষটার ইমান হারাই গেছে বা এই মানুষটার মুসলিম নাই বা এই মানুষটা কাফের হয়ে গেছে বা এই জিনিসগুলো নিয়ে দেখবেন আমরা আগে পড়সে আপনাদেরকে শোনাইছি কিছুটা যে খারেজি মোতাজেলা শিয়া মরজিয়া আর শাড়ি মাতুরিদি কত ভাগে মানুষ বিভক্ত হয়েছে অনেকাংশেই কিন্তু এই ইমান কী কী জিনিস ইমান আনবে কোন কোন জিনিসকে ইমান বলবে কোন কোন জিনিসকে বলবে না কতটুকু ইমানকে বেয়ার মিনিমাম বলবে কতটুকু থাকলে মুসলিম বা মুমিন বলবে আর কতটুকু না থাকলে মুসলিম বা মুমিন বলবে না এই নিয়ে বিশ্বর বিভক্তি আছে এবং আল্লাহ সাল্লাম তার ডিভাইন বিজমে আল্লাহ তাকে যা শিক্ষা দিয়েছেন সেটাতে দিবান মিউজাম থেকে যে শিক্ষা দিচ্ছেন সেই থেকে জানতেন যে এই মুসলিম উম্মা এভাবে ভাগ বিভক্ত হবে ভাগ হবে ফেরকা হবে সেই জন্য হাদিসটা আসছে সেই বাহাত্তর তিয়াত্তর ফেরকার হাদিসটা যে তার উম্মা তিয়াত্তরভাবে বিভক্ত হবে তার ভিতরে একটা জান্নাতে যাবে বাকিগুলো জাহান নামে ল্যান্ড করবে বা জাহান নামে গেস মানে পুতিত হবে রাস্তাগুলা বা ফেরকারদের কথা বলছেন বা আরও আমরা আপনাকে এইগুলো নিয়ে বলছি কথা আগে ঠিক আছে তো এই জন্যে ইমানের ব্যাপারগুলা ইমান সম্বন্ধে আমাদের বিশ্বাস কী হবে সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আমরা দেখি একটু আগাই গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেটা ছিল যে অন্তরের কথা এবং মুখের কথা অন্তরের কাজ জিব্বার কাজ এবং শরীর শারীরিক ফ্যাকাল্টি বা শারীরিক অঙ্গ কাজ এই সব মিলাই হচ্ছে ইমান এই সব ইমানের ভিতরে আসবে তার আগে একটা লাইন পড়ছিলাম আমরা যে ইমান ইনক্লুড বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিটস ইমান কথা এবং কাজ দুইটাকেই দুইটাকেই ধারণ করে বা দুইটাই আসে এটার ভিতরে ইমানের ভিতরে ইমানের ডেফিনেশনের ভিতরে আসবে তারপরের লাইনটা ছিল ওয়ার্ড যখন বললো কিসের ওয়ার্ড কথা কিসের কথা অন্তরের কথা মুখের কথা জিব্বার কথা কাজ কিসের কাজ অন্তরের কাজ জিব্বার কাজ এবং শারীরিক অঙ্গ কাজ আচ্ছা এটার একটু এক্সপ্লেন দিচ্ছেন পরে অন্তরের কথা কি একটু আগে বললাম অন্তরের কথা কথাটা আমি বলছি অন্তরের কথাটা কি অন্তরের কথাটা হচ্ছে বিশ্বাস প্রত্যয় এবং নিশ্চয়তা আবার বলি অন্তরের কথা কি অন্তরে যে বিশ্বাস ধারণ করছেন সেটা অন্তরের কথা অন্তরের কথা হচ্ছে বিশ্বাস অ্যাফার্মেশন বা প্রত্যয়ন নিশ্চিত করলেন লাহ লাল্লা বললেন বিশ্বাস করলেন লা ইহ্লাল্লাহ তারপরে মনে মনে মনের ভিতরে বললেন বা প্রত্যয়ন করলেন নিশ্চিত করলেন লাহ লাল্লাহ যেটাই ঠিক এবং নিশ্চয়তা মানে সার্টেন্টি যেটাকে বলি কোনোরকম সন্দেহ নাই তারপরে আর কথাটা মানে হচ্ছে বা নিশ্চয়তাটা বা ইয়াকিন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সন্দেহের উল্টা জিনিস এরপরে বলতেছেন যে কথা আমরা কথা পড়ছে কি অন্তরের কথা বলছি তারপরে বলছে জিব্বার কথা জিব্বার কি উচ্চারণ করে বললেন আশ্লাহ ইহ্লাহ ওয়সাদ মোহাম্মদ আব্দু হাসিন এটা এবং অ্যাক্টিং ইন অ্যাকর্ডিংস অ্যাকর্ডেন্স উইথ অ্যাক্টিং ইন অ্যাকর্ডেন্স উইথ অল দ্যাট ইট এমপ্লয়জ এবং এই শাহাদা যখন বললেন বলার পরে যা কিছু সেই শাহাদা ডিমান্ড করে সেই মতো করে কাজ করবেন আচ্ছা আর এরপরে আসলে কথা গেল আমরা এই যে লাইনটা লাস্ট লাইনটা পড়ছিলাম সেখানে আমরা কথা বলছিলাম যে অন্তরের কথা জিব্বার কথা তারপরে কাজ বলছিলাম তিনটা বলছিলাম অন্তরের কাজ জিব্বার কাজ এবং শারীরিক অঙ্গ কাজ অন্তরের কাজ কি যেমন ধরেন নিয়ত কথার কথা এই নিয়তটা হচ্ছে অন্তরের কাজ যে কোনো জিনিসের জন্য রিলিজিয়াস যে কোনো ব্যাপার ধর্মীয় যে কোনো ব্যাপার সবাবের যে কোনো ব্যাপার আল্লাহর সন্তুষ্টির যে কোনো ব্যাপার নিয়তটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা জানেন ওই হাদিসটা ফেমাস হাদিসটি প্রত্যেক কাজী হচ্ছে নিয়ত অনুযায়ী হবে সেই কাজটা মানে নিয়তের উপর ডিপেন্ড করবে সেই কাজটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কি এটা আপনার কাজে আপনার লাভ হবে কি না আপনি স্বয়াব পাবেন কি না আপনার আল্লাহর আপনি আল্লাহ নৈকট্য লাভ করবেন কিনা। এটা রিওয়ার্ড আছে কিনা এটার জন্য পুরস্কার আছে কিনা সব কিছু ডিপেন্ড করবে আপনার নিয়তের উপরে এই নিয়তটা হচ্ছে অন্তরের কাজ তারপরে হচ্ছে ধরেন মনে মনে একটা মানুষ বাধ্যত দেখাতে দেখাতে পারে যে সে আল্লাহর কাছে সারেন্ডার করছে সে ইভেন নামাজও পড়তে পারে সে সেজদাও করতে পারে কিন্তু তার অন্তরে সে আসলে জানে যে সে রিয়েলি আল্লাহর কাছে নিজেকে সাবমিট করছে কিনা তারপরে ধরেন সিনসিয়ারিটি টুয়ার্ডস আল্লাহ এটা অন্তরের কাজ আল্লাহর প্রতি বিশ্বস্ততা যুক্ত সকল ভালো কাজকে এরকম ডিফিকাল্ট কিন্তু এরকম সহজ না সকল ভালো কাজের রিওয়ার্ড কেবল আল্লাহর কাছ থেকে চাওয়া এবং আল্লাহর প্রতি বিশ্বস্ত থেকে সকল ভালো কাজ করা লোক দেখানোর জন্য না আপনার মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য না ইলেকশানে জিতার জন্য না বা জনপ্রিয় হবার জন্য না ইত্যাদি হিউম্যালিটি আল্লাহর ব্যাপারে যখনই দেখুন অনেক মানুষ আমরা বা আমরা আমরা অনেকেই চিন্তা করি না এইভাবে যে আল্লাহর সামনে আমাদের আসলে অস্তিত্ব আমাদের সামনে একটা পয়েন্ট যেটাকে আমরা বলি আমরা যারা বিন্দু ডেফিনিশন শিখছি বিন্দুর ডেফিনিশন কি যার শুধু অস্তিত্ব আছে পজিশন আছে কিন্তু দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা নেই কিছু নেই জাস্ট একটা ডট আমাদের সামনে একটা ডট যেমন আমাদের সাথে তবুও ডটের একটা তুলনা আছে কিন্তু আল্লাহর সামনে আমাদের কোনো তুলনা নাই মানে আমরা আমাদের সাথে আল্লাহর কোনো প্রপোর্শন নাই কোনো কোন ধরেন একটা ডটকে আপনি বলতে পারেন যে একজন মানুষের তুলনায় সে দশ কোটি কোটি ভাগের এক ভাগ কথার কথা বলিস কিন্তু আল্লাহ ব্যাপারে আমরা সেটা কোনোদিন বলতে পারব না যে একজন মানুষ আল্লাহর তুলনায় দশ কোটি ভাগের একবার তা ন অসীম অসীম অসীম অসীম কোনো কোনো প্রপর্ষণই নাই আল্লাহর সাথে আমাদের এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আল্লাহর সামনে অনেক হিউমিনিটি থাকার কথা বা আল্লাহর কথা যখন আসবে আমরা পরে পড়বো একটা আয়াত আছে সুরান ফুলের আয়ত যে মুমিন বা বিশ্বাসী হচ্ছে তারাই কেবল তারাই আল্লাহ বলতেছেন যখন যাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে আসলে কি আমরা সেরকম আমরা সেরকম না কারণ আমরা আমাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক স্থাপিত হয় না যদি সম্পর্ক স্থাপিত হইতো আমরা যদি বুঝতাম প্রতিনিয়ত যদি রিয়েলাইজ করতাম যে আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ কত মহান কত বড় কত পাওয়ারফুল তাহলে আল্লাহর সামনে নিজেদের অস্তিত্বটা আমাদের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে এবং আমরা সেই হিউমিনিটি যেটাকে বলে সেই নম্রতা সেই নিজেকে করে নেওয়া আল্লাহর সামনে সেটা আমরা করতে পারতাম সেটা করতে পারি না বিকজ আমরা এইভাবে চিন্তা করে দেখি না একজন স্কলার বিদেশি স্কলার আমি আপনার চাইলে পরে একসময় আমি একজ্যাক্ট কোটেশানটা পড়ে তো উনি বলছে যে আল্লাহ যে আমাদেরকে আই কথাটা বলতে দিচ্ছেন আই আয় মানে আমি আমরা অনেক বলি আমি এইটা করছি আমি ওইখানে গেছি আমি এটা আর্ন করছি এটা আমার বাড়ি ওটা আমার গাড়ি আমি আমি পিএইচডি করছি অথবা আমি বিরাট এই আই আই কথাটা উনি বলতে চান ফ্রিজ অফ সাউন্ড ওনার নাম সুইজারল্যান্ডের বাড়ি ওনার সুইস জার্মানি ছিলেন মুসলিম ছিলেন বেঁচে আছেন কিনা আমি জানি না তার একটা বই আমি পড়ছিলাম সেখানে একটা কোটেশন ছিল মানে একটা কোটেবল কোট ছিল আর যে আমি আমাদেরকে যে আল্লাহ আই বলতে দিস এটা অত্যন্ত করুণা করে দিছেন আল্লাহ যেখানে নিজেকে আই বলতেছেন সেখানে আর কোন আই থাকার কথা না দুনিয়াতে মানে আমি কিছু থাকার কথা না মহাবিশ্বে কেউ আমি বলতে পারার কথা না আমি এটা করছি আমি এটা করি আমি এটা জানি আমি এটা অন করি এই কথাগুলো বলতে পারার কথা না আল্লাহ দয়া করে আমাদেরকে আই বলতে দিচ্ছেন এই কথাটা যেন আমরা মনে রাখি এবং মনে রেখি যেন আল্লাহর প্রতি আমাদের হিউমিনিটি থাকে নম্রতা থাকে আমরা যেন ছোট হয়ে নরম নরম হয়ে যেন আল্লাহ আল্লাহ আল্লাহ করে নজমুল্লাহ রাগ করে সন্তানটা মারা গেছে অথবা তার সম্পদটা নষ্ট হয়ে গেছে অথবা তার ওয়াইফটা মরে গেছে বা কিছু একটা মানে দেখবেন একটা একটা রেজ চলে আসে মানুষের ভিতরে একটা এক ধরনের একটা বিদ্রোহ চলে আসে নজবুল্লা এটা মানে একেবারেই শয়তানের চরিত্র যদি আমাদের ভিতর থেকে থাকে আমরা এটাকে আস্তে আস্তে তস্কিয়াতুল নফ যেটাকে বলে আমরা আস্তে আস্তে এটাকে আমাদের নফসটাকে আমাদের সেলফটাকে আমরা পিউরিফাই করে ফেলব এবং নিজের ছোটত্বটা মানে আল্লাহর ডিসাভিস আল্লাহ আমাদের যে ছোটত্ব সেটা আমরা সবসময় মনে রাখব এবং প্রতিটা অবস্থায় মনে রাখতে চেষ্টা করব। এই জন্য কিন্তু আল্লাহ ওই যে রাদে আল্লাহ মরাদ হু একটা সুরাতে বলছেন না যে তাদের উপর আল্লাহ রাজি তারাও আল্লাহর উপর রাজি এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আপনার উপর আল্লাহ রাজি হবেন যেমন যেমন মানে ডিজায়ার্ড একটা জিনিস সাহাবিদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন এটা অথবা যারা আল্লাহ বিশ্বাসীদের কথা বলতে গিয়ে আল্লাহ বল আমি যেখান থেকে বললাম সেটা হচ্ছে আপনার সুরাব বাইয়ে না আর এছাড়া সুরাব তাওবাতেও বলছেন বা অন্যত্রও বলছেন যে সাহাবিদের কথা বলতে গিয়ে বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি তারাও আল্লাহর উপর রাজি এটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তারাও আল্লাহর ওপর রাজি তারা আল্লাহর রাজি হয় মানে তাদেরকে আল্লাহ যেখানে যে অবস্থায় দুনিয়াতে যা দিস যা দেন নাই সবকিছু মিলায় তারা বলবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু সহজ জিনিস না বা আমাদের জন্য আমরা এত দূরে সরে গেছি যে আমরা এটা রিয়েলাইজ করি না এরপরে বলতেছেন যে অন্তরের কাজের ভিতরে আরো বলতেছেন ভালোবাসা কার আল্লাহর প্রতি ভালোবাসা টু ওয়ার্ডস আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভালো কাজ করার ইচ্ছা সবসময় কিন্তু ভালো কাজ করতে নাও করতে পারেন মানে আপনি তফিক না হইতে পারে আপনি ইচ্ছাটা কিন্তু অলরেজ পছন্দ করবেন ভালো কাজ করার নিয়ত করে ফেলা বা ইচ্ছা করা অলমোস্ট সেটা করার মতোই হয়ে গেল কোন সেন্সে বললাম যে যদি আপনি মারা যান বা কোনো কারণবশত আপনি সেটা ফুলফিল করতে পারলেন না ইচ্ছা থাকা সত্ত্বেও পারলেন না এবং যখন মারা গেলেন বা যখন আপনার ক্ষমতাটা চলে গেল করার তখন পর্যন্ত আপনি আপনার ইন্টেনশানটা ঠিকই ছিল সেই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ক্ষেত্রেই আপনি ওই ইন্টেনশনের জন্যই রিওয়ার্ড পেয়ে যাবেন আলাদেশ প্রায় ক্ষেত্রেই প্রায় প্রায় ক্ষেত্রেই আপনি ইন্টেনশনের জন্য রিওয়ার্ড পেয়ে যাবেন হয়তো দুটা একটা এক্সেপশন থাকতে পারে কিন্তু মোস্ট অব দ্য আপনি ইন্টেনশনের জন্য পেয়ে যাবেন যদি রিয়েলি আপনার অপারগতা থাকে যে আপনি করতে পারলেন না যেমন ধরেন ডক্টর সাহেবের সাথে আমরা একটা একটা কোর্স করছিলাম মৃত্যুর উপরে কোর্স তো এখানে বলতেছিলেন যে যে মানুষ কারো কাছে পাওনা রেখে মারা যায় তার জন্য খুব দুঃসংবাদ বলতেছিলেন যে পাওনা এমনই একটা জিনিস যেটার জন্য অনেকের জাননা তাটকা যাবে শহীদের পর্যন্ত জাননা তাটকা যাবে যদি তার কাছে কেউ পয়সা পায় বা টাকা পায় তারপরে বলতেছিলেন যে কিন্তু একজন মানুষ সে ধার করছে তার সম্পূর্ণ ইন্টেনশন আছে যে এই সময় যে সময় সে কথা বলছে সেই সময়ের ভিতরে সে সেই ধারটা ফেরত দিবে এবং সে সচেষ্ট ছিল এই অবস্থা সে মারা গেছে তখন কি হবে তো তখন আল্লাহ তার হয়ে তার ধারটা শোধ করে দিবেন ক্যামতের দিন এই যে ব্যাপারটা যে ইন্টেনশন ছিল তার যে সে রিয়েলি সেটা বা নিয়ত ছিল তার যে সে রিয়েলি শোধ করে দিবে তার ধারটা সেজন্য কিন্তু সে ওটা দায় থেকে মুক্ত হয়ে যাবে যদিও সে ধার শোধ করতে পারে নি আচ্ছা এরপর দেখেন এরপরে আস্তে আস্তে এগুলো পয়েন্ট ওয়াইজ বললেন আমি একটু আপনাদের সাথে একটু গল্প করলাম বা একটু একটু বেশি করে বললাম ওনারা পয়েন্ট ওয়াইজ বলছেন জাস্ট এরপর বলতেছেন এই চ্যাপ্টার এই এই পরিচ্ছেদ যেটা এই পরিচ্ছেদের বা এই চ্যাপ্টারের আসলে প্রত্যেকটা লাইনেই লাইন বাদ দেওয়ার মতো খুব কম আছে তারপরেও আমরা কিছুটা স্কিপ করে পড়বো এখানে বলতেছে তারপরে দ্য অ্যাকশান অব দ্য টাং এন্ড ফিজিক্যাল ফ্যাকাল্টিস হার্টের অ্যাকশান কিন্তু বললেন এতক্ষণ আমাদের সেই আদি লাইনটা যেটাকে আমি আসতে শুরু করছি সেটা ফিরে যাই কী বলছি আমরা দ্য ওয়ার্ডস অফ দ্য হার্ট অ্যান্ড দ্য টাং মানে বলছিলেন যে প্রথমে বলছিলেন যে ইমান হচ্ছে কথা এবং কাজ দুইটাই বলে তারপরে লাইনটা বলছিলেন যে কিসের কথা অন্তরের কথা জিব্বার কথা আর কিসের কর্ম বা কিসের আমল বা কিসের কাজকর্ম সেটা বলতে গিয়ে বলতেছেন জিব্বার কাজকর্ম হ্যাঁ সরি অন্তরের কাজকর্ম জিব্বার কাজকর্ম এবং ফিজিক্যাল ফ্যাকাল্টির কাজকর্ম এখন কিন্তু আমরা জাস্ট অন্তরের কাজকর্মটা শেষ করলাম অ্যাকশন অব দ্য হার্ট এই কথাগুলো বললাম এতক্ষণ লাস্ট কথাগুলো যেগুলো বললাম ওইগুলো এখন অ্যাকশন অব দ্য টাং রইল আর অ্যাকশন অফ দ্য ফিজিক্যাল ফ্যাকাল্টি বাকি রইলো অ্যাকসেন্স অফ দ্য টাং অ্যাকসেন্স অব দ্য টাং বলতে গিয়ে বলতেছে মানে জিব্বার কাজকর্ম এবং ফিজিক্যাল ফ্যাকাল্টির কাজকর্ম বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম ইনবান্ডেডিং হুইচ ইজ ফর এটাতে কি আছে দুইটা জিনিস আছে মানে দুইটা জিনিস এটার সাথে সম্পৃক্ত একটা হচ্ছে আল্লাহ যা করতে বলছেন সেগুলো করা আর আল্লাহ যা নিশ্চিত করছেন সেগুলোকে বেঁচে থাকা আমাকে কয়েকদিন আগে আমাদের এক দিনী ভাই উনি আপনার তার অফিসের কোন কলিক বা কথা বলতেছেন যে উনি মোটামুটি ধর্মকর্ম পালন করেন কিন্তু হয়তো ফিক বা হাদিসের রেফারেন্স টেফারেন্স ইত্যাদি থেকে উনি একটু হয়তো অধৈর্য হয়ে বলছেন যে এত হাদিস এত এত দলিল এত কথার কি দরকার মানে দিনটা তো সিম্পল হইলেও পারতো বা হইলে পারে এরকম একটা কথা বলছেন তো আমাকে যিনি ওনার কথাগুলো কোট করে দিয়েছেন উনি আমাকে জানতে চাইছেন যে আমাদের কি করণীয় এরকম একটা লোককে আমরা কি বলতে পারি বা কি নসেয়া করতে পারি সেটা তা আমি বললাম যে দেখেন আমি ওনাকে এক সেন্টেন্স বলতে পারতাম এক সেন্টেন্সে গোটা ইসলাম সামালিস করতে পারতাম মানে ওই যে উনি বলতেছিলেন যে আমরা তো ই করলেই পারি মানে কি কি করণীয় সেটা করলেই পারি এত সাদিস এত দলিল এত ইসের কী দরকার মানে অনেক ঝামেলা মনে হচ্ছে কাছে ভাই তখন আমি বললাম দেখেন আমি তো এক সেন্টেন্সে বলে দিতে পারতাম যদি ওনার জ্ঞান থাকতো আমি বলতে পারতাম যে আল্লাহ যা আদেশ করছেন তা করেন আর আল্লাহ যা নিষেধ করছেন সেটাতে বেরোতে থাকেন এক সেন্টেন্সে শেষ একটা অ্যান্ড মাঝখানে লাগে দুটা ভাগ করে এক সেন্টেন্সে শেষ কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ কি আপনার তো জ্ঞান নেই আল্লাহ কী করতে বলছেন এটার যেমন জ্ঞান নাই কি নিষেধ করছেন সেটারও জ্ঞান নাই। এইখানেই চলে আসবে হাদিসই বলেন অথবা দলিল বলেন বা কারো মুখে শোনা বলেন বা কোন স্কলার থেকে জেনে নেওয়া বলেন এই কাজগুলার এই এই ব্যাপারগুলোর প্রয়োজনীয়তা আসবে এখানেই যখন উনি বুঝবেন যে কি করতে বলছেন সেটা উনি জানেন না এবং আল্লাহকে নিষেধ করছেন সেটাও উনি জানেন না এটা যদি জ্ঞানের দরকার আছে আর সেখানেই আসতেছে হাদিস দলিল স্কলার বা আরও কোরআন বা আয়াত এইসবের ব্যাপার আসতেছে আসেন আমরা একটু আগেই এখানে খুব সুন্দর একটা একটা কোটেশন ইমাম আল আউজাই সুফিয়ানা সাউরি আল হুমায়দি এবং আরও অনেকে এই কথাগুলো বলতেন সেই কথাগুলার একটা জাস্ট এখানে তিনটা লাইন ইংরেজিতে একটা প্যারাগ্রাফ তিনটা লাইনে কিন্তু আপনারা মনে রাখার চেষ্টা করবেন আর এটা তো আপনাদের রেকর্ডেড থাকবে আমি পড়ব রেকর্ডেড থাকবে দরকার হলে লিখে নেবেন খুব সুন্দর কথাগুলো আমি প্রথমে পড়ে যাই পুরাতা তারপরে আমরা একটু একটু করে আলোচনা করবো সেটা নিয়ে দের উইদাউট কমা নো ওয়ার্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন কমা নো ওয়ার্ড অ্যাকশন ইন্টেনশন আনলেস ইট ইজ ইন উইথ বিশাল একটা কথা আপনি একটা বই লিখে ফেলতে পারবেন এই কথাগুলো করে বলতেছেন কি যে কোনো বিশ্বাস বা ইমান নাই যদি অ্যাকশান না থাকে কর্ম না থাকে কাজ না থাকে হ্যাঁ কাজ না থাকে ডেটস না থাকে অ্যাকশন না থাকে তাহলে কোনো ইমান নাই অর্থাৎ ইমান থাকলে অ্যাকশান থাকতেই হবে তারপর বলতেছেন আর নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশান উইদাউট ইন্টেনশান কোনো কথা অথবা কোনো অ্যাকশানেরও মানি হয় না যদি নিয়তটা ঠিক না হয় আপনি অনেক বড়ো বড়ো কথা বললেন যে মানুষের সেবা করা উচিত এটা করা উচিত এবং সেবা করলেনও আপনি মানুষের দুস্থ মানুষকে বা ঘদার্থকে খাবার দিলেন কিন্তু আপনার ইন্টেনশানটা ঠিক না ইন্টেনশানটা হচ্ছে ইলেকশনে জিতা অথবা ইনটেনশানটা হচ্ছে তার কাছ থেকে কিছু আদায় করা তাহলে কি হল ওই কাজগুলো মিনিংলেস হয়ে গেল কথাটা কাজটা দুটোই মিনিংলেস হয়ে গেলো মিনিংলেস হলো। তারপরে বলতেছেন অ্যা নো ওয়ার্ড অ্যাকশান অর ইনটেনশন এবং কোনো কথা বা কোনো কাজ বা কোনো নিয়ত নাই অথবা কথাও আছে আপনার কাজও আছে এবং নিয়ত আছে কিন্তু সব নিষ্ফল হবে আনলেস ইট ইস অ্যান অ্যাকর্ডেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সুন্না যতক্ষণ এটা শূন্য অনুযায়ী না হয় তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে বলি আরেকবার যে আপনি বললেন যে নামাজ পড়া উচিত আপনি নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন রেডি হলেন অজু করলেন দাঁড়ালেন নিয়ত করছেন অজুর নিয়ত ঠিক আছে নামাজের নিয়ত ঠিক আছে কিন্তু নামাজটা শূন্য অনুযায়ী পড়লেন না আল্লাহ রসুল যেভাবে পড়তে বলছেন সে আদিস সবাই জানেন খুব ফেমাস আদিস আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো বা আমাকে যেভাবে সাল্লা আদায় করতে দেখছো সেইভাবে সাল্লা আদায় কর এক লাইনে শেষ সব কথা শেষ আপনার আমার দুনিয়া মুসলমান যে নিজেকে ক্লেম করবে সবাই একদম ছুটে যাওয়া উচিত এটা জানার জন্য যে আল্লাহ রসুল কিভাবে নওয়াজ পড়তে আল্লাহ রসুল কীভাবে সালাদ করতে ওই যে উদাহরণটা দিলাম যে আপনার আপনি যে কথা বললেন যে হ্যাঁ আমি মানি আমি মানি ফরজ মানি আমি ফরজ মানি যে সালাডটা ফরজ এটা হলো আপনার ওয়ার্ড মুখের কথা অ্যান্ড দেন আপনি অ্যাকশানে যাচ্ছেন অর্থাৎ আপনি অজু করতেছেন আপনি মসজিদে গেছেন আপনি সালাতে দাঁড়াইছেন ঠিক আছে আমি সালাদ পড়ব আমি দাঁড়াইছি মিনিং থাকবে না এখানে হয়তো শূন্য অনুযায়ী বলতে আমরা হয়তো মনে করতেছি যে সালাতের ভিতর কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব কতগুলো শূন্য থাকে বা এরকম সেই সূনা বলা হচ্ছে না ওভারঅল সালাতটা আল্লা রসল্লের নির্দেশিত পথে আপনি করলেন আপনি হয়তো শুনে অবাক হবেন যে এই মুহুর্তে দুনিয়াতে এমন মানুষ আছে যাদেরকে আমরা যারা কোরআন অনলি বা কোরআন যাদের ভিতর অনেকেই মনে করেন বা অনেকেই মনে করেন যে কোরআনে তো উঠা বসার কথা বলা নাই সালাত সালাদাম করার কথা বলা হয়েছে সুতরাং আমি মনে মনেও সালাদ পড়তে পারি আমাকে মসজিদে যাওয়ার দরকার নাই রুকুতে যাওয়ার দরকার নেই শেষদার যাওয়ার দরকার নেই এটা মনে মনে করা যেতে পারে এরকম বহু মানুষ কিন্তু মনে করেন ফিজিক্যাল দরকার এরকম মনে করেন তাহলে কী দাঁড়ালো এখানে দুইটা জিনিস হলো একটা হলো উনি প্রাথমিকভাবে উনি অনুযায়ী করলেন না জিনিসটা এই সেন্সে আমি শূন্যটা বলতেছি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোনো একটা জিনিস যেভাবে করতে বলে গেছেন দেখাইতে বলে গেছেন এ প্রত্যেকটা জিনিস কিন্তু সেখান থেকে নিতে হবে হজের ব্যাপারে বলছেন শুন এইটা যেমন ব্যাপারে বললাম হজের ব্যাপারে বলছেন না যে তোমরা আমার থেকে হজের নিয়ম শিখে নাও আপনি কারণ জানার কোনো উপায় নাই আল্লাহ কী চান সেটা জানার একমাত্র উপায় হচ্ছে তার কাছ থেকে দেখে নিতে হবে শিখে নিতে হবে যে কীভাবে এই কাজটা করবো এবার সকল কাজ আচ্ছা এই প্যারাগ্রাফটা আপনারা ইনশাআল্লাহ লিখে ফেলবেন লিখে দরকার হয় যারা পড়াশোনা করে তাদের টেবিলের টেবিলে প্রেস করে রাখতে পারেন প্রিন্ট আউট করে ছোট করে এর ছোট্ট আর দুটা লাইন আবার পড়ি আমি দের ইজ নো ফেথ উইদাউট অ্যাকশন কমা and no word and no action without intention comma and no word action or intention unless it is in accordance with the sunnah bas shesh acha erpor amra to agai 8 er kotha ami age bole allah kintu iman kar ase ite define kortechen bhoyankar kintu apni শুনলে বুঝবেন যে আমাদের সবাই একটু চিন্তার ব্যাপার আছে সবাইকে একটু নিজের ভিতরে তাকায় দেখার ব্যাপার আছে সুরা আঞ্চলের দুই নম্বর দুই থেকে চার নম্বর আয় দুই তিন চার আল্লাহ বলতেছেন বিশ্বাসী তো কেবল তারাই অথবা বিশ্বাসী হচ্ছে কেবল তারাই যারা যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয় আল্লাহ সম্বন্ধে বলা হয় বোঝানো হচ্ছে আর এবং যখন আল্লাহর আয়াত তাদের সামনে পেলাওয়াত করা হয় তখন সেই আয়াত তাদের ইমান বাড়ায় দেয় অর্থাৎ একটা আয়াত পেলাওয়াত করলে তাদের ইমানটা বৃদ্ধি পায় আর তারা কেবল আল্লাহর উপর তাওয়াকুল করে তাওয়া ভরসা করে এরপরে বলতেছেন অনওয়ার্ড মানে একই ইসের আন্ডারে চলতেছে এখন বিশ্বাসী তো কেবল তারাই এটার আন্ডারে চলতেছে যারা সালাত কায়ম করেন এবং তাদেরকে যা দেওয়া হয়েছে রিজেক্ট হিসাবে তার থেকে তারা খরচ করে তারপরে এখন চলতেছে শেষ হয়নি এরাই হচ্ছে সত্যিকার বিশ্বাসী আর তাদের জন্য রয়েছে বিশাল সম্মান বা মর্যাদা তাদের তাদের প্রভুর সাথে প্রভুর কাছে তাদের জন্য মর্যাদা রয়েছে এবং ক্ষমা আর জেনারাস প্রভিশন মানে বোঝানো হচ্ছে জান্ন সুরান ফলে দুই থেকে চার নাম্বার এক আমার সামনে যেহেতু ইংরেজিতেই ট্রান্সলেশনটা আছে আমি একবার পড়ে দিই আপনাদের বাংলায় আপনারা দেখে নিন আপনাদের কাছে যখন কোরআনটা সবাই ঘরে আছে দ্য বিলিভার্স আর ওনলি দোজ ইন্নামা দিয়ে আপনার জানেন ইন্নামা মানে হর্স এন্ড ওয়েসেস আর রিসাইটেড দেয়াতগুলা Increase their faith and they put their trust in their Lord. Who perform a Salah and spend out of what we have provided them. It is they who are the believers in truth. For them are grades of dignity with their Lord and forgiveness আপনি দেখেন আমাদের উচিত নিজের ভিতরে তাকিসগুলো হয় নাকি যদি না হয় একটু ভয় পাওয়া উচিত আল্লাহর কথা উচ্চারিত হয়ে আমাদের ভয় আসে আয়ার পড়ে শোনাই লেখে আমাদের ইমান বাড়ে আমরা কি আল্লাহর উপর তো অক্কল করি শুধুমাত্র আল্লাহর উপর তো আকল করি আমরা কি সালাত করি আমাকে আমাদেরকে আল্লাহ যা দিচ্ছেন আমরা খরচ করি আল্লাহ হচ্ছে থেকে বল তারাই আন্ডারে আসে আমাদের উচিত তুমি ভালো করে চিন্তা কর আরো আয়াত সমূহ আছে আমি সেগুলো পড়লাম না ধারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং স্লো যাব বলতে আমাদের ফার্স্ট কিন্তু কোনো লাভ নেই আমি তো এখানে ই করতেছি না মানে কোনো কম্পিটিশনে নাই আমরা বা কোনো একটা কিছু আমাদেরকে পুরস্কার দেবে সেটার জন্য আমরা পুরস্কার চাই শুধু কাছে আমরা আজকের জন্য এখানে শেষ করে দিব ইনশাল্লাহ এর দিন এই চ্যাপ্টারটা এখন শেষ হয় আমরা যা পড়লাম যা শুনলাম ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সৈতানের তরফ থেকে আমরা চেষ্টা করব যেটুকুই শুনছি তার ভিতরে যেই জিনিসটুকু করণীয় পালনীয় স্মরণীয় সেটা সেইভাবে নেওয়ার যেটা পালনীয় সেটা পালন করবো যেটা করণীয় সেটা করবো যেটা মনে রাখার সেটা মনে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কথা